আকিদা সিরিজে অংশগ্রহণের ব্যাপারে যে কোন কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য চাই একটি সুন্দর পরিকল্পনা আমাদের এই আকিদা সিরিজ থেকে মমিন ভাইবোনেরা যাতে ভালোভাবে উপকৃত হতে পারেন এজন্য আমরা কিছু জরুরি দিক নির্দেশনা পেশ করতে চাই প্রথমত আমাদেরকে আকিদার গুরুত্ব ভালোভাবে অনুধাবন করতে হবে একজন মৌমিনের জীবনের আকিদা হলো বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশনের উপর যেমন ভবন নির্মিত হয় ঠিক তেমনি আকিদার ভিত্তির ওপর নির্মিত হয় নেক আমল ও ইবাদতের ভবন তেরাসুল্লাহ সাল আলী ওসাল্লাম যখন মক্কাই ইসলামের দাওয়াত শুরু করেন তখন সর্বপ্রথম তিনি আকিদার দাওয়াত দেন কারণ আকিদা বিশুদ্ধ না হলে আমলের কোনো মূল্যই নেই আইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য মমিন হওয়া শর্ত আল্লাহ তালা বলেন মানা আমি নারী ও পুরুষের মধ্যে যে কেউ করবে যদি সে মমিন হয় তবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব এ আয়াতে ওহুা মমিন বলে আল্লা তালা ন্যাকামল কবুল হওয়ার জন্য মুমিন হওয়ার শর্ত আরোপ করেছেন আমাদের অনেক ভাইদের এখনও ফরস পরিমাণ আঁকিদের জ্ঞান অর্জিত হয়নি ইমানের বিষয়টি অত্যন্ত নাজুক ও স্পর্শকাতর প্রয়োজনীয় আঁকিদের জ্ঞানের অভাবে মানুষ ইমানহারা হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় কারণ সে অজ্ঞতা বশত এমন কিছুতে বিশ্বাস রাখে কিংবা এমন কোনো কথা বলে বসে অথবা এমন কাজ করে বসে যা তার ইমানকে ধ্বংস করে দেয় তাই বিশুদ্ধ আকিতার জ্ঞান অর্জন করা ছাড়া নিজের ইমানের হেফাজত করা কোনোভাবেই সম্ভব নয় ইংশা আল্লাহ আমরা কেবল আকিতার মৌলিক দিকগুলো আলোচনা করার প্রয়াস পাব যেগুলো মুমিনের ইমানের গঠন ও সুরক্ষার জন্য জরুরি বিস্তারিত ব্যাখ্যা কিংবা মতবিরোধপূর্ণ শাখাগত বিষয়গুলো এড়িয়ে যাব যাতে আওয়াম ভাইদের অনুধাবন করতে কষ্ট না হয় আর আমাদের আলোচনার ভাষা হবে একেবারে সরল ও প্রাঞ্জল প্রায়শ আমরা দর্শকগুলো কেবল দেখার জন্য দেখি শেখার খেয়াল আমাদের অনেক সময় থাকে না আঁকিদের সিরিজটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান করব। যেসব ভাইদের এখনও ফরস্পরিমাণ আঁকিদের জ্ঞান শেখা হয়নি তাদের এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিত প্রতিটি পর্ব যেন আমাদের ভালোভাবে আয়ত্ত হয়ে যায় প্রয়োজনে আমরা ডাউনলোড করে নিয়ে বারবার দেখব যতক্ষণ না ভালোভাবে হৃদয়ঙ্গম হয়ে যায় শুধু আপনি নিজে শিখলেই হবে না আপনার পরিবার আপনার বান্ধব। আপনার পরিচিত সবাইকে এই সিরিজের সঙ্গে সংযুক্ত করুন তাদের মাঝেও আঁকিতার জ্ঞান ছড়িয়ে দিন আপনি যা শিখলেন তা অন্যদেরকে পৌঁছিয়ে দিন আঁকিতা সিরিজে অংশগ্রহণের পূর্বে নিজের সঙ্গে অঙ্গীকার করুন যে আপনি শেষ পর্যন্ত সবগুলো দর্শে অংশগ্রহণ করবেন এবং ফরজ পরিমাণ আঁকিদার জ্ঞান অর্জন করেই খান্ত হবেন আর আপনার পরিবারকেও বিশুদ্ধ আঁকিতার মজবুত ভিতর ওপর গড়ে তুলবেন এটি আপনার দীনই দায়িত্বের মধ্যে পড়ে ইংশা আল্লা আমরা প্রতিটি দর্শের পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ডাউনলোড করে নেবেন এবং সবাইকে শেয়ার করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইয়ার আকিদা সিরিজ থেকে সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দিন আমাদের সবার কাজে এখলাস ও নিষ্ঠাদান করুন মিন ইয়া রব্বাল আলমিন